ওকুল্ল বিদ আতিন দোলা আলাহ ওকুল্ল দোলা আলীন ফিন্নার সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা হচ্ছে নজরদোষ থেকে বাঁচার উপায় কি এবং নজরদোষের চিকিৎসা কী এ সম্পর্কে দুটি কথা আলোচনা করব ইনশা আল্লাহ তালা রব্যের আলী সাদরি ওয়েসের ইলি আমরি ওয়াহুল ওকিসানি ইয়কাহু কাউলি আমরা কোরআন হাদিসের আলোকে জানতে পেরেছি যে নজরদোষের ব্যাপারটা সত্য যেমন রসলে কারীম সাল আলী হাসাল্লাম বলেছেন পর্যন্ত পৌঁছে দেয় আর উঠকে হাঁড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেয় অর্থাৎ নজরদোষের কারণে কোনো মানুষের মৃত্যু হয়ে যেতে পারে এবং কোনো উঁটেরও ক্ষতি হয়ে যেতে পারে আল মুহিম নজরদোষের ব্যাপারটা সত্য তুসাব্যস্ত কোরআন ও হাদিসের আলোকে বাঁচার উপায় কি সে উপায়ের কথাও অন্যান্য পর্বে আলোচিত হয়েছে এখনো কিছু কথা রয়ে গেছে যা আপনাদের সামনে আমি পরিবেশন করতে আছি যে বাঁচার উপায় হচ্ছে যে মানুষ আল্লাহর ওপরে ভরসা করবে আল্লাহর ওপরে ভরসা করলে ইনশা আল্লাহ তাল্লা কোনো জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না যেমন আল্লাহ তালা কোরআানেই বলে দিয়েছেন আমাই এত আল্লাহ ফাহুয়া হাসবো যে আল্লাহর ওপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন ইন আল্লাহ আল্লাহ তারা আল্লাহ নির্দিষ্ট মাত্রারা এইভাবে রাসুল করিম সাল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি নজরদোস্ত থেকে বাঁচার জন্য যদি আমরা আশ্রয় কামনা করি আল্লাহর কাছে তাহলে যে আমরা অনেক ক্ষতি থেকে বাঁচতে পারবো তা তো আল্লাহ এবং তোমাদেরকে যদি ভ্রষ্ট করার চেষ্টা করে তাহলে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ইনাহ শামী উল আলিম আল্লাহ রবুল আলমিন সবকিছু শুনেন এবং সবকিছু জানেন এত দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আল্লাহর কাছে যদি আমরা সাহায্য প্রার্থনা করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করবেন এবং তিনি আমাদের হিফাজত করবেন আর আল্লাহ সাহায্য যদি আমাদের সাথে থাকে তাহলে কোনো জিনিস আল্লাহ তাল্লাহ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাই তো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন যখন বাড়িতে যাবে তখন তোমরা বাড়িতে ঢোকার দুয়াটা পরে নিও বাড়িতে যখন বের হবে তখন তোমরা বাড়ি থেকে বের হওয়ার যে দুয়া সে দুয়া পরে নিও তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কি করবে হেফাজত করবেন ওই জন্য হাদিসের মধ্যে আছে মানুষ যখন তার বাড়িতে প্রবেশ করে প্রবেশ করার সময় যদি দুয়া না পরে তখন বলে আজকে এই বাড়িতে রাত্রি যাপন করারও সুযোগ আছে তারপরে যখন সে ভাত খেতে বসে আর ভাত খাওয়ার সময় যখন বিষমেল্লা না বলে তখন শয়তান বলে এই বাড়িতে আজকে শোবারও ব্যবস্থা আমাদের হয়ে গেল আর খাবারও ব্যবস্থা হয়ে গেল কিন্তু যদি মানুষ বাড়িতে ঢুকার সময় দুয়া পড়ে নেয় এবং খাওয়ার সময়ও দুয়া পরে নেয় তাহলে শয়তান বলে আজকে এ বাড়িতে আমাদের খাবারও নেই এ বাড়িতে আমাদের ব্যবস্থা আমি থাকার ভাইরা আমার আল্লাহ রবীন্দিন হেফাজত করে তাদের সাহায্য করে তাদের যারা আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করে তাই আপনি যদি দোয়া গুলার যত্ন নেন এই দুয়ার মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই অবশ্যই আপনার সাহায্য করবেন এবং আপনাকে ক্ষতিকর জিনিস থেকে আল্লাহ রবুল্লা আলমিন বাঁচাবেন আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি আশ্রয় প্রার্থনা করছি নাপাক জিন এবং জিন্নি থেকে কারণ এই নাপাক জিন এবং জিন্নিরা বাথরুমে থাকে এবং মানুষের লজ্জাস্তানের সাথে তারা খেলা করে তাই মানুষ যখন ওই বিশ্ব যাবার সময় এই দুয়া পরে নিবে আল্লাহ রব্বুল আলমিন তাদের সাহায্য করবেন এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমরা দুয়া পরে নিই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সাহায্য করেন আমি যদি শোয়ার সময় পড়ি আল্লাহ আহিয়া হে আল্লাহ আমি তোমার নাম নিয়ে ঘুমাচ্ছি আবার কাল সকালে তোমার নাম নিয়েই উঠবো মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মরে যায় ঘুমিয়ে যাওয়া এক প্রকারের মরে যাওয়া ঘুমন্ত মানুষ জানে না সে ঘুমন্ত অবস্থায় কি কি জিনিস তার ওপর দিয়ে চলে গেছে কত বিষাক্ত বিষাক্ত জানোয়ার জীব হয়তো তার পাশ দিয়ে চলে গেছে তার জানা নেই কিন্তু আল্লাহ রবীন্দ্র করেছেন কেন কারণ সে দোয়া পরে শুয়েছে দুয়া পরে শুয়েছে তাই আল্লাহ রবুল্লা আলিমিন তার হেফাজত করেছেন কিন্তু যদি দুয়া পরে না শুই আল্লাহর কাছে সাহায্যই চাইলাম না তাহলে আল্লাহ রবুল্লা আলমিন কি করে আমাদের সাহায্য করবেন আপনি যদি বলেন যে আমি তার নাম নিয়ে শুধছি এবং কাল সকাল ইনসা আল্লাহ তারই নাম নিয়ে উঠব আর যে আল্লাহর নাম নিয়ে ঘুমাবে আল্লাহ তার অবশ্যই কি করবে সাহায্য করবেন আর আল্লাহর নাম নিয়ে কোন কাজ্য করে তার যে কোন ক্ষতি হয় না সে কথা তো আল্লাহ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরেকটি দোয়ার মধ্যে আমাদেরকে বললেন যে ব্যক্তি বলবে বিসমিল্লাহ ইসলামা আলী লাহ উন যদি কেউ এই দুয়াটা পরে সকাল ও সন্ধ্যায় তাহলে পৃথিবী ও আকাশের কোনো জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না তো ভাইরা আমার আল্লাহর নাম নিলে আল্লাহর নামের সাথে কোনো জিনিস কারো কোনো ক্ষতি করতে পারে না তাই আমরা যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন আর নজর দোষ থেকে আমরা বাঁচতে পারবো তাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ইস্তাহদাহের মিনাল আইন তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে নজরদোষ থেকে পানা চাও এটা ইবনে মাদা শরীফের হাদিস এই হাদিস আল্লাহ নবী কথা শিক্ষা দিলেন যে আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে নজরদোষ থেকে পানা চাই আল্লাহর কাছে ভরসা রাখেন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ হেফাজত করবেন কারণ আল্লাহ যদি হেফাজত করে তাহলে ইনশা আল্লাহ তালা কারো কিছু করার শক্তি বা কারো কিছু করার কোনো উপায় থাকে না আজকে আমাদের অবস্থা হয়েছে যে আজকে আমরা আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি না তাই আমাদেরকে অনেক মানুষ ধোকাই ফেলে প্রতারণা করে ভয় দেখিয়ে অনেক কিছুই করিয়ে নিচ্ছে বলছে যদি তুমি আমাকে এটা না দাও তোমার গায়ের দুধ নষ্ট করে দেব তোমার ছেলের ক্ষতি করে দেবো তোমার বাগানের ফসল নষ্ট করে দেবো এই মানে কথা বলে আমাদেরকে ভয় দেখিয়ে দেয় তখন আমরা বলি তাহলে বাঁচার উপায় কি তখন তারা বলে আমি এটা তাবিজ লিখে দেবো কিংবা আমি ধোয়া পরে দিব কিংবা আমি পানি পড়ে দিব তখন আমরা ভয়ে ভয়ে কেন আল্লা প্রতি আমাদের ভরসা নাই তাই যে যা বলে আমরা তখন মেনে নি তখন সেই যা বলেছে তারই কথার উপরে আমল করে তার কাছ থেকে তখন আমরা ওই পানি পড়া তেল পড়া কোনো তাবিজ কিংবা কোনো জুতা কিংবা কোনো ঘঙ্গুর ইত্যাদি আমরা তখন ওই ব্যবহার করি অনেক জাগাতে দেখবেন যে সেখানে জমিতে বা মাঠে হাড়ি লাগানো আছে হাড়িতে চুন লাগিয়ে হাড়িটা টেঙ্গে দিয়েছে কিংবা একটা লাঠি একটা কানি দিয়ে টেঙে দিয়েছে কিংবা আরো একটা কিছু এইভাবে যারা বোকা মানুষদেরকে বা বাধারণ মানুষদেরকে বোকা বানিয়ে তাদের দ্বারা এই ধরনের কাজ করিয়ে নিচ্ছে আমাদের ইমানে যদি দুর্বলতা থাকে তাহলে এগুলি আমাদের হয়ে যায় কিন্তু ইমান যদি সবল হয় আর আল্লাহর প্রতি যদি আমাদের সম্পূর্ণ আস্থা বা ভরসা থাকে তাহলে ইনসা আল্লাহ আমাদেরকে আর আল্লাহ আল্লাহ যা দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে নজরদোষ থেকে বাঁচানোর জন্য এখন কথা হচ্ছে যদি দোষ লেগেই যায় তাহলে এর চিকিৎসা কি দোষের চিকিৎসাও আছে এক নম্বরে চিকিৎসা হচ্ছে যদি সেই লোককে আপনি জানতে পারেন যার নজর আপনাকে লেগে গেছে যার নজর আপনাকে লেগে গেছে বা যার নজর কাউকে লেগে গেছে তাকে যদি জানা যায় তাহলে হাদিসে বর্ণিত হয়েছে ইবনে মাজাতে যে সেই লোকটাকে গোসল করাতে হবে এবং তার গোসল করা পানি তার ওপরে ঢেলে দিতে হবে যাকে নজর লেগেছে যেমন ইবনে মাজাতে এসেছে আদিস্টা সহি যে আমের বিন রাবি আদ্মি পেরিয়ে যাচ্ছিলেন একজন সাহাবি হনাইফ নামক একজন সাহাবিকে সে দেখলেন গোসল করতে খোলা শরীরে গোসল করছিলেন তাকে দেখে তার সুন্দর আকার আকৃতি দেখে সে মন্তব্য করলেন যে এত সুন্দর শরীর এত সুন্দর আকার আকৃতি আমি কাউকে দেখিনি এই মন্তব্য করার সঙ্গে সঙ্গেই সাহাল ইমনে হনাইফ আছার খেয়ে পড়ে গেলেন যেমনি পডে গেলেন তেমনি তাকে সাহাবিরা তুলে রাসুল করিম সাল্লামের কাছে লক্ষ্য করে বললেন তোমরা কি কাউকে সন্দেহ করছো তখন সাহাবিরা বললেন যে আমরা আপনার আমের ইবনে রাবিয়াকে সন্দেহ করছি সে এরকম মন্তব্য করেছিল আর মনে হয় তারই কথা বা তার চোখের দৃষ্টি তাকে লেগে গিয়ে সে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা পড়ে গেছে তখন আল্লাহ নবী মোহাম্মদ রাসোল্লা সাল্লাহ সাল্লাম বলছেন কে জানি তোমাদের কি ব্যাপার তোমাদের কেউ এমন আচরণ কেন করে যে আচরণে তার কোনো ভাইয়ের মৃত্যু হতে পারে এরকম আচরণ তোমাদের কেন করে এরকম কথা আল্লাহ রসুল বললেন তারপরে বললেন আমের বিন রিয়াকে গোসল করতে তুমি গোসল করো হাত মুখ ধো এবং একটা অংশ দেখিয়ে দিয়ে সেটাও ধুতে বললেন সম্পূর্ণ গোসল করলেন আর তার গোসল করা পানি সাহাল ইবনে দিলেন। এই একটা চিকিৎসা বলে দিলেন যদি জানাদায় সেই লোকটিকে যে লোকটার নজর কাউকে লেগে গেছে তাহলে আমরা এই ব্যবস্থা গ্রহণ করব। এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাও আল্লাহ তাওহেদ জানার জন্য দেখুন अमार दार्स आज रात आप पुनो सकाल दस टेलेश डायलग डाय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 नबीजी मुहम्मद मध्यम पंथा अवलम्बन करोम जानना नहीं जिज्ञेस करल हे अल्लाह रसुल सलू अलहसल्लम आपनी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 জানাচ্ছি আমি বলছিলাম কাউকে যদি কারো নজর লেগে যায় তাহলে চিকিৎসা কি হবে তা চিকিৎসা দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লি সাল্লাম সেই এক নম্বরটিকে জানা যায় যার নজর লেগে গেছে তাহলে তাকে গোসল করিয়ে তার গোসল করা হাত মুখ ধোয়া পানি ওই লোকটির ওপরে ঢেলে দিতে হবে যার নজর যাকে লেগে গেছে আর এ কথা শিখিয়ে দিলেন আমাদেরকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যা বর্ণিত হয়েছে ইবনে মাদা শরীফের সাহাল ইবনে এবং আমের আমির নামক দুইজন সাহাবির ঘটনায় কিন্তু এখন কথা হচ্ছে যদি জানা না যায় যে কার নজর লেগেছে যদি বুঝতে পারা না যায় তখন আমরা কি করব। তখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে তার চিকিৎসা করতে হবে মানে প্রমাণিত দোয়া এবং কোরআনের আয়াত দ্বারা তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে আল্লাহ রেখেছেন আমি কোরআন নাজেল করেছি আর সেই কোরআনের মধ্যে আছে রোগের ওষুধ আর এই কোরআন হল মোমিনদের জন্য রহমত স্বরূপ তবে জালেনদের এতে ক্ষতি আর কিছুই হয় না এখানে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিলেন যে কোরআনের মধ্যে রোগের ওষুধ আছে মা শিফা আমি আর এই কোরআনের মধ্যে শিফা আছে অতএব যদি কোরআনে আয়াতকে আমরা ঝাড়ফুক হিসাবে ব্যবহার করি তাহলে ইনশা আল্লাহ তালা আমাদের রোগ যে নিরাময় হতে পারে এতে যে রোগের চিকিৎসা আছে সে কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদেরকে বললেন অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ক্বাদ জাআআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর তোমাদের কাছে এসেছে আল্লাহর কাছ থেকে নসিহত আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে নসিহত আসছে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআআতকুম মাউইজাতুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে শিফা আয়াত যে কোরআন হচ্ছে আল্লাহ এবং আল্লাহ তাহলে এই আয়াতেও আমাদেরকে বলে দিলেন যে কোরআন যে আল্লাহ পাঠিয়েছেন সেই কোরআনের মধ্যে আমাদের আরোগ্য রয়েছে আমরা যদি কোরআনী আয়াত পাঠ করে ঝাড়ফুকের ব্যবস্থা গ্রহণ করি তাহলে ইনশা আল্লাহ এই কোরআন আয়াতের মাধ্যমে বিশ্বাস যদি মিয়া পার্সেন্ট বিশ্বাস আর পূর্ণ আস্থা নিয়ে যদি আমরা এই কোরআন আয়াত পড়ি আর মনে বলি আল্লাহ তোমার কোরআনী আয়াত দিয়েই আমার শিফা আমার আরোগ্য হবে এরকম বিশ্বাস নিয়ে যদি আমরা পড়ি কোরআন আয়াত দিয়ে ঝাড়ফুক করি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে শেফা এবং আমাদেরকে আরোগ্য দান করবেন কিন্তু বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু হয়। কিছুই হবে না বড় বিশ্বাস আর মনকে দৃঢ় পাকাপ্ত করা আল্লাহর কোরআনের প্রতি তাহলে এই কোরআন আমাদের জন্য উপকারে আসবে এবং কোরআনী আয়াত আমাদের জন্য অনেক ওষুধের কাজ করবে ইনশা আল্লাহ তালা এইভাবে ঝাড়ফুক হিসাবে রোগের ওষুধ হিসাবে সুরা ফাতে ব্যবহার করা যায় এই সুরাকে যেমন সুরাতুল ফাতেহা বলা হয় অনুরূপভাবে এই সুরাকে সুরাতুল সফা এবং সুরাতুর রুকিয়া অর্থাৎ আরোগ্য ও ঝাড়ফুকের সুরাও বলা হয় মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আবু সাইদ হুদুরি রাদিয়া আল্লাহ তালা আনহো থেকে যে একদল সাহাবি কোনো এক এলাকাতে ছিলেন আর সেই এলাকার কোনো এক সর্দারকে বিষাক্ত কোনো জিনিসে মানে দংশন করে নেয় বিষ হয়ে যায় তখন তারা সাহাবিদের কাছে গিয়ে বললেন যে আপনারা যদি এই আমাদের সর্দারকে আপনাদের কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুক করে দেন তাহলে মনে হয় এ ভালো হয়ে যাবে তো সাহাবি আবু সাঈদ হুদুরি বলছেন যে সোরা পড়ে তার ঝাড়ফুঁক করা হলো এবং সে ভালো হয়ে গেল অতএব ভাইরা আমার কেউ যদি এই ফাতিয়া পরে পড়ে ঝাড়ফুক করে তাহলে সেও যে আরোগ্য লাভ করতে পারে তাও কিন্তু এই হাদিস দ্বারা প্রমাণিত হয় অনুরূপভাবে ভাবে করার জন্য সুরা বাকারার আয়ত সম্পর্কে বলা হয়েছে রাসুল এ করিম সাল্লাহ আলু সাল্লাম বলছেন মন কার বিল আতাইনে মিন সুরাতিল আের সুরাতা বোখারি শরীফের হাদিস রাসুল করিম সাল্লাহ আলু সাল্লাম বলছেন যদি কেউ সুরা বাকারার শেষ দুটি আয়াত রাতে পরে তাহলে এই আয়াত দুটি তার জন্য যথেষ্ট হবে মানে সুরা বাকারার এই আয়াত দুটিকে যদি কেউ পরে তাহলে এই আয়াত দুটি তার হিফাজতের জন্য যথেষ্ট হবে বুঝতে পারা গেল যে সুরা বাকারার আয়াত পরেও ঝাড়ফুকের কাজ করা যায় এইভাবে রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যে সমস্ত দোয়াগুলি পরতেন বা যেগুলি আল্লাহ রসুল থেকে প্রমাণিত দোয়া সেই দোয়াগুলা পরেও ঝাড়ফুঁক করা যায় যেমন কেউ এই দুয়াটা পরে যে আমি আল্লাহ পরিপূর্ণ বাক্যর দ্বারা তার প্রত্যেকটি শয়তান চোখের কুদিষ্টি এবং আপনার প্রত্যেকটি অনিষ্টিকর জিনিস থেকে আশ্রয় ভিক্ষা করছি যদি কেউ এই দুয়াটা পরে তাহলে এই দুয়া পরেও যে ঝাড়ফুঁক করা যেতে পারে তাও কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত হয় অনুরূপ ভাবে আল্লাহ নবীর পরা যে দুয়া আল্লাহ নবী যে এইভাবে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলতেন আউক্লাহিদ মিনসার মা খালাক আমি আল্লাহর পরিপূর্ণ বাক্য দ্বারা তার সকল অনিষ্টকর জিনিস থেকে আশ্রয় ভিক্ষা করছি এই দুয়া পরেও যদি ঝাড়ফুক করতে চায় তাহলে সে ঝাড়ফুক করতে পারে এবং তার এই ঝাড়ফুক কাজে আসবে ইনসা আল্লাহ ভাবে আল্লাহ আল্লাহ রাস ও সাফি লাফা আল্লাহ শিফা ও লাও আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা পড়তেন আল্লাহ রানাস আজহেল বাস অশ্ফে আন্তঃ লা দাও তাকে আরোগ্য দান করো আল্লাহ গো তুমি সাফা দাও আন্তঃি তুমি সাফা দাতা শিফা আন লাগা সাকামা আল্লাহ তুমি এমন শিফা দাও এমন শিফা দাও যে তোমার সিফার পরে যেন আর কোনো রোগ অবশিষ্ট না থাকে যদি এই দুয়াটা পরেও কেউ ঝাড়ফুঁক করে তারও ঝাড়ফুঁক করা সহি ঝাড়ফুঁক করলে তার ঝাড়ফুক করা কাজে লাগবে এবং সে সঠিকভাবে ভাবে সঠিক কাজ করেছে বলে প্রমাণিত হবে এইভাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিব্রাইল আলিহিসাল্লাম ঝাড়ফুঁক করেছিলেন যে দুয়া দিয়ে সে দোয়াটাও হাদিসের কিতাবে রয়েছে আমরা যদি ঝাড়ফুক হিসাবে সেই দোয়াটাও ব্যবহার করি নজর দোষ থেকে বাঁচার জন্য বা যাকে নজর লেগেছে তাকে নজর দোষ থেকে বাঁচানোর জন্য আমরা আরো করতে পারবো সালাম আল্লাহ নবীকে ঝাড়ফুক করতে গিয়ে বলতেন বিসমিল্লাহে আর কি কাহ মিনকুল্লিন আইন আল্লাহ বিসমিল্লাহে আর কী আমি আল্লাহর নাম নিয়ে আপনার ঝাড়ফুঁক করছি সমস্ত অনিষ্টা থেকে এবং এমন জিনিস থেকে যে জিনিস আপনাকে কষ্ট দেয় এবং আত্মার মন্দ এবং কুদিষ্টি থেকে আমি আপনার ঝাড়ফুক করছি। হয়ে আসফিক আল্লাহ যেন আপনাকে সাফা দান করেন বিসমিল্লাহ আর আমি আপনার আল্লাহর নাম নিয়ে ঝাড়ফুক করছি এই দোয়াও হাদিসের কিতাবে সহি হাদিসে প্রমাণিত তাই আমরা যদি নজরদোষের চিকিৎসা স্বরূপ এই দুয়াও ব্যবহার করি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ কারণ ইসলামী শিক্ষা আমাদের কাছে নেই বিশ্বব্যাপী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি আমাদের মহান শিক্ষক ছিলেন সবকিছু আমাদেরকে বলে গেছেন কোরআনে হাদিসের আলোকে সব কিছুর ব্যবস্থা দেওয়া হয়েছে সমস্যা শুধু এতটুকুই যে আমরা জানি না কেন জানি না কারণ আমাদের মাঝে ইসলামের শিক্ষা নেয় তরিকা আমরা বুঝি না কারণ ইসলাম থেকে আমরা অনেক দূরে চলে গেছি তা না হলে আমরা এই নজরদোস ইত্যাদিকে বাহানা বানিয়ে অনেক সিরিকীয় কাজে আশ্রয় গ্রহণ করতাম না আজকে অনেক আলেমগণ আমাদেরকে নিয়ে খেলা করতে আছে প্রতারিত করতে আছে ধোকায় ফেলতে আছে বিভিন্ন পথ পাতলাইতে আছে এই করো তাই করো তুমি বাঁচতে পারবে এই করো তাই করো তোমার জমির ফসল নষ্ট হবে না এই করো তাই করো তোমার বাড়ির সন্তানীয় কাজে বিদাতীয় কাজে আর অন্যান্য কুসংস্কার মূলক কাজে আমাদেরকে জর্জরিত করে ফেলছে আর আমরা সাধারণ মানুষ আমরা বলছি আমরা কি করব আমাদের কি করার আছে হুজুর হুজুররা যা বলছে তাই তো আমরা করছি আলিমরা যা বলছেন তাই তো আমরা করছি আমাদের কি করার আছে জিনা আমি বলি আপনাদের আছে। আপনাদের জানার দরকার চালাক দুনিয়া সম্পর্কে আপনার চতুর সব কিছু বুঝেন আর এটা বুঝবেন না দিনের ব্যাপারে যে যা বলবে আপনি বাস প্যাকেটে ভরে নিবেন একজন ফকিরকে ফেলেন বাড়ির দরজার সামনে ভিক্ষা করতে আসছে বড় বড় মো চলা আর বলছে আমিজ দিব তোমার মেয়েরা তো তাদের কথা তো বলারই কি আর বলবো তাদের মন তো খুবই নরম এই সাধারণ মেয়ে মানুষদেরকে আর বেশি বোকা বানাইতে পার তখন মেয়েরা বলে হ্যাঁ ঠিকই বলছে আমাদের অনেক দুশ্ফোন আছে আমাদের অনেক এই আছে তখন সেই ফকির যা বলে তখন তাই গ্রহণ করে তার কাছে আরো কিছু রসুল্লাহ বিভিন্ন মানুষ আমাদেরকে ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে তৌফিক দান করেন ও সাল্লো আলাহ নবীনা আল্লাহ আলহি আজমাইন । जहां पर आज निर्वाचित कितना दर्शे हादिसर सुबस्था सकल के जिवोन সুনার এবং জানার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি দেখুন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে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 জয়েন্ট ডক্টর জাকের নাহিক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস বাংলায়